na no. মানুষ বানিয়েছেন প্রথম কথা হলো আল্লাহ তালা মানুষ বানিয়েছেন দ্বিতীয় কথা হলো আল্লাহ তালা আমাকে ইমান দিয়েছেন সবচেয়ে বড় তার মানুষ বড় সম্পদ হলো সবচেয়ে বড় সম্পদ কি করে পাঠিয়ে শুধু এই কয়েলাম শুধু শুধু এই কালিমার জন্য আল্লাহ সোয়াল নবীদেরকে দুনিয়াতে পাঠিয়ে সোয়াত কা নবিদিয়াত কে দুনিয়াতে এর রাসুলাত মাখদদে চিলো শুধু উম্মতের দরখাস্তাড়াই আমাদের যদি এক জানলার দাম দশ দুনিয়া বরাবর জান্নাত হয় ওই ইমাম যদি হিমালয় পাহাড় বরাবর হয় কত বলা কেন আমাকে বানাকে এত সুন্দর করে তিনি কেন বানালেন মায়ের পেটে বাবা শুনবেন সবগুলোকে মায়েরা শুধু আমাকে অপরাধী আমাকে বাঁচতে শুধু আমাকে মায়ের পেট থেকে আসলে করে কত সন্তান করে যায় শুধু আমাকে অপরাধী বাচা। আমাকে আল্লাহ কতজন যোগ নিয়ে আসে দেখে না আমাকে আল্লাহ দেখাচ্ছে কতজন নিয়ে আসে না আমার আল্লাহ কাজ করাচ্ছে এরপরে ধীরে ধীরে আমাকে আমাকে দাঁত ছিল না তিনি উঠলো কেন তার ইচ্ছা তা করছে আমি মূলত আমি আমি কেউ না আমি আসলে আমি সত্য সজরা মানুষকে আমি আমি কেউ না আমি যে চলি এটা আল্লাহ আমার চলা আল্লাহ আমার পা চলে গেল এটা আল্লাহ চলে আমি আমি আমি কে আমাদের তিনি যদি আমার চোখ নিয়ে যান আমাকে চোখ দিবে তিনি যদি আমার কান নিয়ে যান আমাকে দিবে আল্লাহ চিনা আল্লাহ আল্লাহ মানা আল্লাহ তারা চিনা এটা দুনিয়ার সবচেয়ে বড় বাবা আমরা আল্লাহ তারা করোনা কোনো ভাবে আল্লাহ আল্লাহ শব্দ এটা আমার জন্য আল্লাহ সবচেয়ে বড় নাম আমার চিহ্ন আল্লাহ বলতে পারছে এই সূর্য উঠে আল্লাহ তার সূর্য ডুবে তো আল্লাহ তার ইচ্ছা এই জাগ বুঝে তো আল্লাহ তার ফসল কেন দেয় এটা আল্লাহ বৃষ্টি কেন হয় এটা আল্লাহ মা পেট থেকে সন্তান হয় কেন এটা আল্লাহ তার সন্তান পুরুষ ছেড়ে হয় কেন আমি উনিশশো তিয়াত্তর সালের জন্ম কেন নিলাম এটা আল্লাহ আল্লাহ তোর ইচ্ছায় আমি বলছি আল্লাহ তার ইচ্ছে আমি বলি আল্লাহ তার ইচ্ছা আমি শুনি আল্লাহ তার ইচ্ছা আমি দেখি আল্লাহর ইচ্ছা আমি জলি। আল্লাহ তার আল্লাহকার আমার তুলে দেওয়া মুখে এটা আল্লাহ আমার দত্তখানে খাবার খাবার আল্লাহ তার ইচ্ছা আল্লাহ তারা হ্যাঁ ভাইও আমার আল্লা শুধু আল্লাহ আল্লাহ কিছু হয় না না, দেখে খেয়ে ফেলে আমি যখন আমার ইচ্ছা আল্লাহ আল্লাহ নিজের মাংস হয় আল্লাহ তারা যা চায় আমিও তা চাই আল্লাহ আমিও তাহলে ষাটটা বছর আমার চাওয়া তুমি পুরা করে দাও দুনিয়াতে ষাট বছর আমার চাওয়া তুমি পুরা করে দাও কবে কমপক্ষে চল্লিশ হাজার বছর তোমার চাওয়া আমি পুরা করে দিব সব চাওয়া পুরো হবে না দুনিয়াতে কারোর সব চাওয়া পুরো হয় নাই দুনিয়াতে কারোর চাহিদা পুরা হয় নাই দুনিয়াতে চাহিদা পুরো না দুনিয়াতে চাহিদা পুরো হবে না আমার চাওয়া বানাই আমার এই মুহূর্তে যদি আমাদের এখানে এই চাওয়া পুরো হবে না এখানে সব চাওয়া পুরো হবে না চাই আমি বুঝিয়া যত বড় আমার সব চাওয়া পুরো হবে না আমি যদি দুনিয়াতে যত বড় করি আমার যদি চোখে ব্যথা হয় তো এইটা আমার চাওয়া খেলা আমার কিডনিতে ব্যথা তো এটা আমার চাওয়া খেলা হয়ে গেছে আমার কানে না না দুনিয়াতে তোমার সব চাওয়া পুরো হবে না তোমার সব চাওয়া পুরো হবে যা পুরো জায়গা না দুনিয়া সব চাওয়া পুরো জায়গা না সব চাওয়া পুরো হওয়ার জায়গা কোথায় আমার চাহিদা আমার চাহিদা নাই আমার চাহিদা আমার চাওয়া হবে আমার চাওয়াকে আল্লাহ চাওয়ার সাথে মিলিয়ে দেওয়া আমার চাওয়াকে আল্লাহ চাওয়ার বলে আমার তো আল্লাহ তো গিয়েছ চাওваться। তোমার সমস্ত চাওয়া আমি দি না। না চাইতেই দিলা। না চাইতেই দিলা। দিলা। কান না চাইতেই দিলা। জিহবা না চাইতেই দিলা। दिमाग মাল না দিলা। তোমার জীবনের সর্বস্ব আমি দি না। তুমি শুধু আমারedictto চাইটা পুরো করে দিও। তুমিedictto চাইটা পুরো করে দিও। তুমি না পাঁচত্ব নাম আমার সমাতে পড়ে গিয়ে। বেশি চেষ্টা না অলৌকিক এই মুহূর্ত আমার সবগুলোতে শেষ হবে না তো আমি তোমাকে এত দিলাম তুমি শুধু আমার দিতে পারব না মনির তোমার মনির বানায় না আমাকে তোমার বানাও আমাকে মনির বানাও নসকে মনির বানায় না কে মনির বানায় না থাকে এখন যদি সত্তর হয় আপনার প্রয়স ছয় বছর আপনি এখন যদি তিরিশও হয় অল্প সময় যে জিন্দি আমার দিল যেটা করবে সেটাও দিয়ে দিবে এমন জওয়ানি দিবে যে জওয়ানি জীবনে কখনো শেষ হবে না এমন সুস্থতা দিবে জীবনে কখনো অসুখ হবে না আমি মরমুখেন আমি তো ওই আল্লাহ করে মনে করি যিনি কখনো করা সেই হায়াত শুরু হবে যে হ্যাঁ শুরু হবে আর শেষ হবে না আপনি জিজ্ঞেস করি আমি আমার দুনিয়ার জন্য বেশি করছি উত্তর কি দিবেন আমার দুনিয়ার জন্যই আমি বেশি করছি আমার দুনিয়ার জন্যই আমি আমার জীবনে কি ষাট আমার দুনিয়ার জন্যই তো আমার জীবনে সবটা খোয়াইছি আমার এই প্রস্তুতির সময় একজনে বলেন যেহেতু আমার প্রস্তুতির সময় আর পাঁচ বছর আমি সিদ্ধান্ত নেই আমি আমার আশা প্রস্তুতি আজ থেকে শুরু করব কখন থেকে শুরু করবেন আজ থেকে প্রস্তুতি আজ থেকে আমি বুঝি অন্ত আল্লাহ আল্লাহকে ভুল না করে আমিন আপনি ছশুল কই না আপনি ছশুল কই না আপনি ছশুল আল্লা তালাকে নিজের জায়গাতে থাকতে দিচ্ছেন আর তিনি বলেন আমার আল্লাহ তো আমাকে বলছিলেন গাছের কাছে আমিও খেয়েছিলাম আপনি বলেন তো খাইছেন তারা মাফিন ঘোষণা দিচ্ছেন কিনা মাফিন ঘোষণা দিয়েছে আল্লাহ শিখার আসে রব্বানা যলমনা ফুসালনা ওয়া না ওয়া তাহামনা আনতানা রহুসা বিসমি হামি এটা দিয়ে দোয়া করেন জান 300 বছর পাঠ so অথচ মাছে কিনা বলেন মা করে দিচ্ছে আমি পারব না তোমরা যাও তো নুহার বললেন ও বাবা আমিও পারবো আমি শুধু একবার চলেছিলাম এটা আমার ছেলে ছেলেকে ছেলে বলছে অসুবিধা নিজের ছেলে নিজের ছেলে বলছে অসুবিধে এই নিজের বিবেককে জিজ্ঞেস করেন কি নিয়েকে জিজ্ঞেস করেন কি নিয়ে আমি বলি ওই ব্যাগ খুলে দেখে দেখেন এটাও দেখেন দেখেন আমি আসলে মাথার দিকে রওনা দিয়েছি আমার ছাড়া ছাড়া আমি আখড়াতের দিকে রওনা দিয়েছি আমার ছাড়া আমি আখড়াতের দিকে রওনা দিয়েছি ছাড়া আখড়াতের দিকে রা দিয়েছি আমি বসে আছি মসজিদে আমার বসে নেই মেলে <mimitation> আমার সফলতা নামাজের পথে আমার জিন্দিগির সমস্ত কিছু নামাজের বসে রেখে দিচ্ছেন আমার এই তাদের ঠিকানা নামাজ নামাজ আমার istri shubhechchita namaz amar shompondo shubhechchita namaz azke jo namaz pore na azke musliman namaz pore na ejonno mere hai allah allah mara az theke amano shoboto jibon shokro namaz dai ei dhor jibon oshekta amin ei jibon dono tothe pare na ei jibon shokto da hoye pare na namaz to hira ra hira ra আমি আমার একটা আমার কাছে যত মাস হোক আমি একটা টাকা ফেলে দেয়াও তো আমি ফেলে দেয়া ফেলে না হাত থেকে পড়ে গেলে তুলে নেই ঠিক না ব্যাটিক এটা আমার থেকে শান্তান শয়তান বেশি কয়টা শ্রেণা যাও আল্লাহকে না আল্লাহকে তরফ করলে আল্লাহ কী তরফ করছিল না আজমকে তরফ আজম কী তরফ করছে না আল্লাহ আদম বলতে আমার সন্তানের জন্য অনেক ভালোবাসা আপনার এখানে আসেন আপনার কতটা মাল দিয়ে দুনিয়া থেকে দুনিয়া আসছেন কত মাল দিয়ে আপনি মায়ের পেট থেকে আসছেন আল্লাহ দিয়ে ঢুকানো আল্লাহ তার মহাবত দুন সবচেয়ে বড় মায়া দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ আল্লাহ মহবত দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আমি বৃক্ষ করিও পাই হেদায় রচিত হয়ে যান আমি কামিয়াব দুনিয়া এক না কোনো ভাবে দুনিয়া ছুটবে কোনো না ভাবে দুনিয়া হাত হবে আপনি যদি দুনিয়া ছেড়ে দেন তবুও দুনিয়া হাত হবে আর যদি দুনিয়া আপনি না ছাড়েন এখন আরতকের কেউ আর দুনিয়াতে এখন আর বাকি নেই বুঝা গেছে দুনিয়াতে কেউ খাতার জন্য মাসে নাই এখানে কেউ খাতার জন্য আসে নাই এখান থেকে আসছি আসলে যাওয়ার জন্যই আশা যাওয়ার জন্যই তো আশা সবকিছু ওখানে গেছি আমি আসার লেগে গেছি আসলে এবার বলেন থাকার লেগে না যাওয়ার লেগে না থাকার জন্য গেছি না যাওয়ার জন্য আমার জীবনে সব স্বপ্ন যদি এখানে আমাদের গন্তব্য কোথায় আমাদের গন্তব্য কোথায় এখন আমরা কি গন্তব্য ফিরে জিজ্ঞেস করেন আপনি ব্যস্ত সময় ঢাকা যাবেন তো গাড়িতে একটা গাড়ি ঢুকে অনেক সময় তো ঝুড়াও চলে যাবে আমার জিন্দিগির বদি ঠিক হয়ে যায় আমার জিন্দিগির গন্তব্য ঠিক হয়ে যায় আমাদের জিন্দিগির মানজিম ঠিক হয়ে যায় মানজির যে চিনে না তাকে মানুষ কি বলে চিনে না সহ জিন্দি কিছুই মানে না আমার গাছের ফাটা হবে না চাকরিতে কোন সমস্যা হবে আমার জিন্দগি আমি সপ্তাহ আপনাদেরকে বলছিলাম এগারোটা ফসল হয় আল্লাহ বলেন যে দিনটাকে সাফ করত চিহ্ন দেখলে বলে আমার নামাজ পড়তে কতক্ষণ সময় লাগবে কতক্ষণ চল্লিশ মিনিট আর চাইলেন পঁচাত্তর মিনিটে চোদ্দশো চল্লিশ মিনিট দিয়ে পঁচাত্তর মিনিট চাইছে না আল্লা অল্প অল্প করে অল্প অল্প করে